প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বনের আসসালামাইকুম ওরি অবরাকাত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 আজকের আমি কদর শব্দটার অর্থ আসলে কি আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয় তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত আর কথা যদি বলতে হয় এটা যে রমজান মাসে শ্রেষ্ঠ রাত শুধু তাই নয় সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল আল্লাহ সামানা পবিত্র কোরআনে বলেছেন ৯৭ আয়াত এক থেকে পাঁচ নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে বিধান দেয়ার রাতে আর এই মহিমানিত্য রাত সম্পর্কে তুমি কতখানি জানো ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাতে রেস্তাগণ এবং রুহ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কাদর ক্ষমতার রাত বিধান দেয়ার রাত এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত আর এই রাতে এই পবিত্র কোরআন নাজিল হয়েছিল क्षमतार रत राजक श्रद्धार महिमान्वित जो ये राते को भलो क्या करें हजार मास भजार मास के बारो दिए भाग करें सेराशी बचर बसि यहाँ मानुष्य गर्परता आय चे बस समय जो आल्ला इबादत करें ये राते अपनार সারা জীবনের চেয়ে ভালো এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফ্রেস্তাগণ এবং রুহ পৃথিবীতে নেমে আসেন আল্লাহ সবানওয়া তালার অনুমতি ক্রমে আর এ রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত এছাড়াও পবিত্রক্রহণে উল্লেখ করা হয়েছে সুরাদ্দু দুখান অধ্যায় নম্বর চুয়াল্লিশ ও চার যে আমি তো এই পবিত্রক্রহণ অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয় আর এই রাত লাল কাদ কাদর এর আরেকটা মানে পরিমাপ এটা হচ্ছে পবিত্র কোরআনে সুরা কামার অধ্যা নম্বর চুয়ান্ন নম্বর ঊনপঞ্চাশ নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে তাহলে কাদর এটা হচ্ছে অনেকটা তাকদিরের মতো এটা বিধান দেওয়ার রাত যে আল্লাহ সামানা অবতীর্ণ করেন বিধান বা তাকদির যে সারা বছর ধরে কী কী ঘটবে এই লালাতুল কদর থেকে পরের লালাতুল কদর পর্যন্ত এই কারণে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে শোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক কদর দুই হাজার চোদ্দ যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুণ ক্ষমা করা হবে এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ত্ব অবশ্যই এটা খুব সুন্দর রাত আমি দোয়া করছি আমরা সবাই যেন এবছরে এই রাতে সন্ধান পাই ইনশাআ আল্লাহ এবারের পবিত্র রমজান মাসে ড জাকির বেশ কিছু হাদিস আর ঐতিহাসিক দলিল বলছে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মোট তেইশ বছর সময়কাল ধরে এটা কি পবিত্র কোরআনের বক্তব্যের সাথে অসঙ্গতিপূর্ণ বলা যায় যে কোরআন অবতীর্ণ হয়েছে একটা রাতে অর্থাৎ লাইলাতুল কদরে সই হাদিস আর ঐতিহাসিক দলিলের মধ্যে কোনোরকম অসঙ্গতি নেই বা কোরআনের সাথে কারণ যদি পবিত্র কোরআনের তাফসির পড়েন যে কোরআন উত্তীর্ণ হয়েছিল আহ্লাতুল কদরে এর মানে আল্লাহ সাবানীর্ণ করেছেন লোহ মেহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে পাঠিয়েছে নিচের আসমানে পবিত্র কদরের রাতে তার মানে সেই ক্ষমতার রাতে এক রাতে আর তারপর সেই নিচের আসমান থেকে কোরআনের কিছু অংশ কয়েকটা আয়াত একবারে যখন যতখানি প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে তেইশ হিজড়ি বছর ধরে চান্দ্র হিসেবে তেইশ বছর সৌর বছরের হিসেবে ২২ বছরের একটু বেশি সময় ধরে তাহলে অসঙ্গতি কিছু নেই কোরআন নাজিল হয়েছে এক রাতে সংরক্ষিত ফলক থেকে নিচের আসমানে আর সেখান থেকে যখন যেরকম প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে মোট তেইশ বছর ধরে আচ্ছা ধন্যবাদ তাহলে এখানে আসলে কোনো অসঙ্গতি নেই সত্যি আর আর একইভাবে কদরের কথা যদি বলতে হয় আল্লাহ স্বানওয়ালা তিনি তো সবকিছু সম্পর্কেই জানেন যে কখন কি ঘটবে অতীত বর্তমান ভবিষ্যৎ আর সেই ফলক থেকে তিনি কদর রাতে ব্যাপারটা জানান ফেরেস্তাগঞ্জকে যে আগামী বছরে কি কি ঘটনা ঘটবে এই লাইলাতুর কদর থেকে পরের লাইলা কদর পর্যন্ত তাহলে ফেরেস্তাগঞ্জ জানতে পারেন যে আগামী এক বছরে কি কি ঘটনা ঘটবে সেটা এই রাতে তবে আল্লা তালা জানেন একেবারে অনন্তকাল পর্যন্ত আচ্ছা অনেক ধন্যবাদ আপনি বুঝিয়ে দিলেন এখানে আসলে কোনো অসঙ্গতি নেই এবার আপনি কি বলবেন এই লাইলাতুল কদর বা বিধান দেওয়ার রাত আসলে কোনটা এই লাইলাতুল কদর যে ঠিক বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে। বলছে লাইলাত কমেন্ট্রি ফতেউল বারি এটা বলছে বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে চল্লিশটারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে কেউ বলেন রমজানের সপ্তম রাত কেউ বলেন উনিশতম রাত এরকম বিভিন্ন মতামত তবে সহ হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ দশ দিনের মধ্যে কোনো একটা বেজোড় রাত এই হাদিসটা আছে সেহ বুখারিতে খন্ড নম্বর তিন এই তিন নম্বর খন্ডের বুক অব লালুল কদর হাদিস নম্বর দুই হাজার সতেরো আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা লালাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজ রাতগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে খাঁটি ছাড়াও আরেকটা হাদিস সহেবুখারিতে খন্ড নম্বর এক বুক অফ ইমান হাদিস নম্বর উনপঞ্চাশ আল্লাহ রাসুল মোহাম্মদাম বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লালদুল কাদের ঠিক কোন রাত্রতে হবে তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে ঝগড়া করছে নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক দুই মুসলিম ঝগড়া করছে তখন আল্লাহ সব তালা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন তার মানে নবী ভুলে গেলেন তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো তাই লাল আদুল কদরকে খোঁজ রমজানের শেষ দশ দিনের মধ্যে পঞ্চম সপ্তম অথবা নবম রাতের মধ্যে এই অপশনগুলো দিয়েছেন আল্লাহ রাসুল লাইলাতুল কদরের জন্য এছাড়া আরেকটা হাদিস আছে এটা মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই উবাই বিন কাব রাদ আল্লাহ তিনি বলেছেন আল্লাহর নামে বলছি আমি শুনেছি সুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে সাতাশ রোজায় কারণ আমাদের নবী সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা সাতাশ রোজার আগের রাতে এছাড়া আরেকটা সই হাদিস আছে তিরমিজিতে আমাদের নবী মোহাম্মদ বলেছেন তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে একুশ রোজার রাতে তেইশ রোজার রাতে পঁচিশের রাতে সাতাশের রাতে এবং রমজান মাসের শেষ রাতে আরেকটা হাদিস আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ ইতেকাফ হাদিস নম্বর দুই যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতেকাফ করতেন রমজান মাসের শেষ দশ দিনে আর তিনি লাইলাতুল কদর কে খুঁজতেন রমজান মাসের শেষ ১০ দিনে এছাড়াও আরো একটা হাদিস আছে সোহেব মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাসং হাদিস বলেছেন যে তোমরা কদরের রাতকে লাইলাতুল কদর শেষ দশ রাতে যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো তাহলে শেষ সাতটা রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজো আরও একটা হাদিস আছে सैबुखरते खंड नम्बर तीन तीन नम्बर खंडे बुक अब लायलातुल कदर आदेश नम्बर दुहजार पंदो नबी मोहम्मद इस्लाम जे, दिनेर थे के जे कदर यह रत यहाँ पड़े रमजान मासर शेष सतटा दिन भेतरे ए रम रेकर्ड थके लायलातुल कदर एट खूब सम्भवत रमजान मासर शेष सत दिन भेतरे এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ এদের মধ্যে আছেন শেখ উতায়মি শেখ বিনবাজ বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লালাদুল কাদের সঠিক রাত কোনটা এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের ভেতরেই এটা পড়বে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের মধ্যেই बेजो रतगुलर एकटाते खूब सम्भवतः सतााश रोजार राते क्यों एके सठीक दिनना तब निश्चय इनशाला रमजान शेष दस रत मध्य सम्भवतः रमजान मास दस रत मध्य बेजोल रतगुलशेषज्ञ एक जान रत सन्धान पाई इनशाल्ला प्रिय भाई बोर देखा एक पर इन्शा अल्लाह अल्लाम आलैकुम रसुल्ला मुमिन व्यक्त ब्यापार अद्भुत मुमिने प्रति क्ज ही मंगलमय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 ছাড়া আর কারো বাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে তোমরা বলো না सहित कथा तर हे प्रभु तरफ अनुग्रह करो जेमन भाव शैशवे लालन करमे स्थान ने इसलाम প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিকুল জাকির আসসালাম রহমতুল্লাহ ড জাকির আপনার মতে এই লাইলাতুল কদরের রাতকে গোপন করে রাখার কারণটা আসলে কি হতে পারে भि सब क्या कदर रोपन रेखे आल्ला चेन द्विगुण चेष्टा करी जाते बस इबादत करते प्रधान कारण जो सठिक दिन शुदुम्रदिन इबादत करतम दिन नम्बर আল্লাহ সবান তালা যে কারণে এটা গোপন রেখেছেন সেটা হচ্ছে যাতে করে তিনি বুঝতে পারেন যে কারা সিরিয়াস বিশ্বাসী আর কারা সিরিয়াস না সিরিয়াস বিশ্বাসী চেষ্টা করবে লালাত যেন কোনোভাবে মিস না হয়ে যায় সে রমজান মাসের শেষ দশ দিনে বেশি করে ইবাদত করার চেষ্টা করবে আর এছাড়া চেষ্টা করবে রমজানের শেষ দশ দিনে রাত জেগে ইবাদত করতে ভোর হওয়ার আগে পর্যন্ত এভাবে সিরিয়াস আর নন সিরিয়াস বিশ্বাসীদের আলাদা করেছেন এ এছাড়াও আল্লাহ সব আরো অনেক কিছু গোপন করে রেখেছেন যেমন ধরেন আল্লাহ আল্লাহ সঠিক সময়টা বলেননি তাই শুক্রবার অনেকে বেশি ক্ষণ দোয়া করে আর একটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নাম্বার 3 হাদিস নাম্বার দুই আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহর নিরানব্বইটা নাম আছে একশ বিয়োগ এক আর যে এই নামগুলো জানে সে ভেসতে যেতে পারবে তবে আল্লা সাবাহ বা নবী নিরানব্বইটা নামের সবগুলো বলেননি আর আমরা আল্লাহ আল্লা সাবান যতগুলো নাম জানি সেগুলোই মনে রাখার চেষ্টা করি আমাদের নবী বলেননি যে আল্লাহতালার সবচেয়ে মহান নাম কোনটা এমন হলে আমরাও আল্লাহ তালার সবগুলো নাম বলতে পারতাম এছাড়াও আল্লাহ সবানা সব আউলিয়াগণের নাম বলেননি যারা আল্লাহ সবানার বন্ধু করন হাদিসে কিছু নাম বলা হয়েছে কিন্তু সবগুলো না এমন হলে তাদের সবাইকে শ্রদ্ধা করতে পারতাম এছাড়াও আল্লাহ আমাদের বলেননি কোনদিন আমরা মারা যাব যদি আগে থেকে জানতাম পঞ্চাশ বছরে মারা যাব তাহলে এখন একটু এনজয় করে নিই পঞ্চাশ বছর আয়ু থাকলে শেষ কয়েক বছর অনুশোচনা করব আমরা জানি না কখন মারা যাব সেজন্য প্রস্তুত থাকবো যদি এখনই মারা যায় আমাদের হিসিবটা যেন পজিটিভ থাকে আর তখন থেকে প্রস্তুত থাকব শেষ বিচারের দিনের জন্য আমরা জানি না কখন মারা যাব সেজন্য আমরা সব সময় ভালো কাজ করব যতটা করা সম্ভব আর আল্লা সব তাহলে এটাও বলেননি যে শেষ বিচারের দিন কোনটা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সোরলুক মান অধ্যা নম্বর একত্রিশ নম্বর চৌত্রিশ যে ক্যামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে তাই আমরা জানি না কবে মারা যাবো অথবা ক্যামত কবে যাতে করে আমরা মেনে চলি আল্লা সবানওয়ালার নির্দেশগুলো এ কারণেই আল্লাহ সবানা কদরের রাতটা নির্দিষ্ট করে আমাদের বলেননি আচ্ছা ডক্টর তাহলে কারণটা জানা হলো এখন আমি আপনার কাছে একটা ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইব আর আমার ধারণা আমাদের দর্শকরাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইবেন যে আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজব হাদিসে ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে লাইলাতুল কদরকে খুঁজব একটা হাদিস আছে সুননা নবুদ খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নম্বর এক হাজার তিনশো সত্তর আবজর তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসুলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না শুধুমাত্র রমজান মাসের শেষ সাতটা রাতে শেষ সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না আর তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত আর নবীর যখন যাওয়ার সময় হতো সাবেগণ বলতেন আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন তখন নবী বলতেন ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারা রাত পড়েছ এছাড়াও আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন তিন নম্বর খণ্ডে বুক লাইলাতুল কদর হাদিস নাম্বার দুই হাজার যে কেউ যদি নামাজ পড়ে তার আগের সব গুণ ক্ষমা করা হবে ছাড়াও একটা হাদিস আছে তির্মিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বারো আনহা আমাদের নবীর স্ত্রী তিনি আমাদের प्रियनबी के जिज्ञेस कर लें जे। आमी जो लाल कदर खुजे पाए तक किब तक नबी बोलें दा करता तुम्हें तो परम क्षमाशील तुम्हें क्षमा पचंद कर सेजन क्षमा करो आदिस आए बुखारी पन्ना नम्बर तीन बुक अब फास्टिंग हादिस নাম্বার দুই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম রমজানের শেষ দশটা রোজার সময় তার কোমরবন্ধনী শক্ত করে বাঁধতেন মানে তখন বেশি পরিশ্রম করতেন আর সংযত থাকতেন স্ত্রী সম্পর্কের ব্যাপারেও এবং রমজানের শেষ দশ দিন শুধু নামাজ পড়তেন তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে ওঠাতেন আরও একটা হাদিস সোহিম মুসলিমে খন্ড নম্বর দুই আরো বেশি করে নামাজ পড়তেন আল্লাহর ইবাদত করতেন দোয়া করতেন বেশি জিকির করতেন শেষ দশ রাতে আমরা মুসলিমরাও এভাবেই লাল কদরকে খুঁজব পবিত্র কোরআন বা সহি হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে হাদিসে কিছু নিদর্শনের কথা বলা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই পার হয়ে যাওয়ার পরে তাহলে এটাও আল্লাহ সাহেব তাল ইচ্ছা তিনি চান আগে জানতে পারি যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সোহানার ইবাদত খুব একটা হয়তো করতাম না একটা আদেশ আছে সোহেব মুসলিমে যে লায়লাতুল কদরের ঠিক পরেই পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না দেখাবে একটা থালার মতো যতক্ষণ মাথার উপরে উঠছে এছাড়াও সোহেব মুসলিমে বলা হয়েছে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদেশ নম্বর দুই যে লায়লাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না সোহে মুসলিমে আরও একটা হাদিস আছে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো মাসের শেষের চাঁদ যেরকম হয় এই সহি হাদিসটা আছে তাবরানি আর ইবনে খুঁজাই মতে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না আবার হবে না খুব ঠান্ডা। এটা হবে একটা সুন্দর রাত সুখ রাত আর সূর্যটা লালাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে তাহলে লালাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লালাতুল কদরের পরে যাতে করে আমরা আগে লালাতুল কদরকে খুঁজি এই রকমই আসলে হওয়া উচিত এখন আপনি কি বলবেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তিনি এই পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে কি কি পালন করতেন আমি আগেও বলেছি এই হাদিসটা আছে সেহেবুখারিতে খণ্ড নাম্বার তিন বুক অফ এতে হাদিস নাম্বার দুই হাজার নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম রমজানের শেষ দশ দিনে কোমরবন্ধ শক্ত করে বাঁধতেন আর রমজানের শেষ দশ দিন শুধু নামাজ পড়তেন নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন তাদেরকে জাগিয়ে রাখতেন বেশি করে নামাজ পড়তেন এই হাদিস থেকে আমরা জানতে পারি নবী প্রথমে যে কাজটা করতেন কোমর বন্ধু টাইট করতেন মানে বেশি পরিশ্রম করতেন দ্বিতীয়ত তিনি স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারেও সংযত থাকতেন কারণ রমজানের শেষ দশ দিন এতেকাফে বসতেন তিনি আর এতেকাফের একটা নিয়ম হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না পবিত্র পবিত্রক্রণ বলছে সুরভ বাকার অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি এছাড়াও তিনি তখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময় বা পুরো রাত ধরে এটা করতেন রমজানের শেষ দশ রাতে নবী রাতের বেলায় নামাজ পড়তেন আল্লাহ স্বাহ তালা রিবাদত করতেন শেষ দশ রাতে এটা বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না এটা হলো যে বছরের প্রত্যেকটা দিন রাত এটা বাদে রমজানের শেষ দশ দিনে রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তে পারেন এমনকি সারা রাতও পড়তে পারেন এটার অনুমতি আছে এছাড়াও বলা হয়েছে যে তিনি তার পরিবারকে জাগাতেন निश्चित करतें स्त्रीगण जान घूमने उठे आल्लाबाद के खोजे पॉइंट रखते हैं नबी बसीकर चेष्ट करतें बसी नाम पढ़त बसिक्रो दुआ करतें बसि जिकिर करत आल्ला चेष्टा करत रमजान शेष रतगुलोतेजा खायर प्रिय भाई बोरा देखा एक इन्शालाइकुम ইりん সোবা দেন লকার আপনার সম্পদকে সুরক্ষিতonar রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে আরও বৃদ্ধি করতে পারে কিন্তু যাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ইস টিভির সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউট রাউড বার্মিংহাম জিউড বি এক পাঁচ BIC उ ए जि टा पाठ मेल कर সকল তার আপন কক্ষে গবেষণা আল্লাহ সু কি আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 ড জাকির ড এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করছে। আর করছে। এখন কোনো মহিলার যদি হয় পিরিয়ড রক্তস্রাপ তখন সে রোজা রাখবে না নামাজও পড়বে না এরকম মহিলা কিভাবে খুঁজবে লাইলাতুল কদরকে রজস্রাপ মহিলাদের কথা যদি বলতে হয় তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন সব ধরনের উপাসনা রজস্রাব হওয়ার সময় পারবেন না নামাজ পড়তে রোজা রাখতে কারে প্রদক্ষিণ করতে আর ইতেকাফ করতে ইবাদতের এই চারটা কাজ বাদে রজস্রাব মহিলা সব ধরনের ইবাদত করতে পারবে মহিলারা রমজানের শেষ দশ দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয় সেটা হচ্ছে সে অবশ্যই দোয়া করতে পারবে প্রার্থনা করতে পারবে আমাদের নবী বলেছেন হাদিসটা আছে তিরমিজিতে দুই হাজার নম্বর হাদিস যে প্রার্থনা করা দোয়া এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত একটা আর দোয়া একটা ইবাদত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে বলবে আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহতালার কাছে ক্ষমা চাচ্ছি আর একটা হাদিসে হজরত আয় সারাদ আনহা বলেছেন এটার উল্লেখ আছে তির্মিজিতে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বারো যে হজরত আয় সারাদ আল্লাহ আনহা নবী সাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন আজকের রাতির আল্লাহ কাদর তাহলে তিনি কি করবেন নবীজি তখন উত্তরে বললেন যে তুমি আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে যে তুমি তো পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করা পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে এছাড়াও রোজস্রাব হওয়া মহিলারা যেটা করতে পারে রোজার শেষ দশ দিনে সেটা হচ্ছে জিকির যেমন ধরেন সে সময় বলতে পারে व मान सकल प्रशंसा छाड़ा पढ़ते सकल प्रशंसा महान তাহলে জিকির করতে পারবেন যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো এছাড়াও তারা পবিত্র কোরণ তেলাওয়াত করতে পারবে কোরনের অনুবাদ পড়তে পারবে তাহলে এইসব ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহ আসতে পারবে জাজাকাল্লা খায়ের এবারে আমি আপনাকে দর্শকদের পাঠানো বেশ কয়েকটা প্রশ্ন করব। আজকের টপিকের উপর প্রথম প্রশ্ন সেটা হল যদি আল্লাহ সবার ভাগ্য ঠিক করে দেন তারপর আমি যদি কোনো পাপ করি এখন দোষ দেব কাকে আমার ভাগ্যে যদি লেখা থাকে যে আমি খুন করব তারপর একদিন খুন করে ফেললাম তবে এ কাজটার জন্য তো আসলে আমি কখনই দায়ী হব না কারণ আল্লাহ আমার ভাগ্যে এগুলো লিখে রেখেছেন সেই জন্য দায়ী হবেন আল্লাহ তাহলে আমাকে কেন সেটার জন্য শাস্তি পেতে হবে এখন আপনার এই প্রশ্নটার উত্তর যদি বলতে হয় এটা বেশ কমন প্রশ্ন অনেকেই করে থাকে বিশেষ করে অমুসলিমরা যে আল্লাহ সালা ভাগ্য ঠিক করে দিয়েছেন আর এটা বোঝা একটু কঠিন আমি আপনাদের বোঝার জন্য উদাহরণ দিচ্ছি যে আল্লাহ সব তালার আছে ইল গায়ব অদৃশ্য জিনিস সম্পর্কে জ্ঞান তিনি ভবিষ্যৎ জানেন একটা উদাহরণ দিই ধরেন একটা ক্লাসে একজন টিচার আছেন যিনি ছাত্রদের পড়ান এক বছর যাওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার আগে টিচার অনুমান করলেন যে এই ছেলেটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে এই ছেলেটা সেকেন্ড ক্লাস পাবে এই ছেলেটা পরীক্ষায় ফেল করবে যখন পরীক্ষা হয়ে গেল তারপর রেজাল্ট বের হল ছাত্র এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো ছাত্র বি পেল সেকেন্ড ক্লাস ছাত্র সি ফেল করল এখন আমি আপনাদের প্রশ্ন করি যে যেহেতু টিচার আগে অনুমান করেছিলেন ছাত্র সি পরীক্ষায় ফেল করবে এখন ছাত্র সি কি এটা বলতে পারবে যে টিচার অনুমান করেছিলেন বলেই আমি পরীক্ষায় ফেল করেছি আমরাও জানি ব্যাপারটা এমন না টিচার অনুমান করেছেন যে ছাত্র এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে কারণ তিনি জানতেন এই ছেলেটা পড়াশোনা করে আর সে মেধাবী ছাত্র বি সে হলো অ্যাভারেজ ছাত্র সি পড়াশোনা মন নেই ঠিক মতো ক্লাসও করত না ঠিক মতো লেখাপড়া করতো না হোমওয়ার্ক করত না এইসব দেখে টিচার অনুমান করেছিলেন যে ছাত্র সি ফেল করবে কিন্তু ছাত্র সি টিচারকে দোষ দেবে না যে টিচার অনুমান করেছিলেন আমি ফেল গায়েব। যেমন ধরেন কোন একজন মানুষ একটা সেখান থেকে পাঁচটা রাস্তা পাঁচ দিকে গেছে রোড এক দুই তিন তার স্বাধীন ইচ্ছা আছে সে যে কোনো যেতে পারে সে বেছে নিল রোড নম্বর এখন আল্লাহ তার লিখে রেখেছেন সে তিন নম্বর রোডে যাবে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই সে এই রাস্তায় যাচ্ছে আসলে সেরকম না যেহেতু সে তিন নম্বর রুট বেছে নেবে তাই আল্লাহ তালা আগের থেকেই লিখে রেখেছেন কারণ আল্লাহরা ছেল মে গায়েব যেভাবে টিচার অনুমান করেছিলেন এখানে আল্লাহ জানেন লোকটার স্বাধীন ইচ্ছা আছে সে যে কোনো রাস্তা বেছে নিতে পারে পাঁচটা রাস্তার মধ্যে যে কোনোটা কিন্তু গেল তিন নম্বর রোডে আল্লাহ আগে থেকে জানেন লোকটা তিন নম্বর রোডে যাবে সেজন্য আল্লাহ তার তকদিরে লিখে রাখলেন সে যাবে তিন নম্বর রোডে এরপর রাস্তা দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আরেকটা মোড়ের সামনে আসলো এক দুই তিন নম্বর বেছে নিল যেহেতু সে তিন নম্বর রাস্তা বেছে নেবে আল্লাহ এটা আগে থেকে জানতেন তারা ছেলেমেয়ে গাইব আল্লাহ লিখলেন কিছুক্ষণ সময় পরে লোকটা আরেকটা মোড়ে আসবে আর সে লোকটা আবার তিন নম্বর রাস্তাটা বেছে নেবে ব্যাপারটা এমন না যে আল্লাহ তার তকদিরে লিখেছেন তিন নম্বর রাস্তায় যাবে এজন্যই সে তিন নম্বর রাস্তায় যাচ্ছে যেহেতু সে তিন নম্বর রাস্তায় যাবে আল্লাহ আগেই লিখে রেখেছেন এটা বোঝা একটু কঠিন তবে আল্লা তালা রয়েছে গায়েব একইভাবে একজন লোক যদি জীবিকা উপার্জন করতে চায় তার সামনে অনেক উপায় আছে হয় সে চেষ্টা করে যেতে পারে পরিশ্রম করতে পারে কোনো সৎ কাজ করে টাকা অর্জন করতে পারে অথবা ডাকাতি করতে পারে চুরি করতে পারে এটা তার ইচ্ছা से ठीक करल से चुरी कर आल्ला आगे जानें पचिस बचर बार सामने टा उपार्जन सदपाय अथवा चूरी कर चुरी करल्ला चुरी करक दि लिखल से चुरी कर बेपार एम ना जो आल्लाह लिखे लोकता चुरी कर चूरी कर तल्लाह आगे लिखे एक ऐसा एक लोको खून करल यार इच्छा से चाहले खून আর সে খুন করল এখানে একটা শায়ের আল্লা ইকবালের বলা হয়েছে খুদ পুঁত যার মানে নিজেকে এতই মহান করে তোলো আল্লাহ তোমার নিয়তি লেখার আগে তোমাকে জিজ্ঞেস করবেন তোমার ইচ্ছাটা কি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আশা করি আমাদের প্রশ্নকারী আর অন্যান্য দর্শকরাও এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন দ্বিতীয় প্রশ্ন এটা কতখানি সঠিক যে কিছু লোক এভাবে দোয়া করে যে হে আল্লাহ আমি তোমাকে আমার নিয়তি বদলাতে বলছি না বরং তার বদলে বলছি তুমি আমাকে এ পরীক্ষায় সাহায্য করো আমি জানি যে অনেক মুসলিম এই দোয়াটা পড়ে তবে এটা আল্লাহর কাছে দোয়া করার সঠিক নিয়ম না কারণ আল্লাহ বলেছেন যে আমরা তার কাছে প্রার্থনা করতে পারি যে কোনো কিছু ক্ষমা প্রার্থনা করতে পারি ভালো জিনিস চাইতে পারি আমরা এটাও বলতে পারি যদিও আমাদের নিয়তিতে লেখা আছে যে খারাপ কিছু ঘটবে অশুভ কিছু ঘটবে আমার জীবনে তবুও ভালো জিনিস আমি চাইতে পারি তাই এইভাবে বলা ভুল যে আমি তোমার বিধান বদলাতে বলছি না তবে আমাদের সাহায্য করো আর পবিত্রকরণে বলা হয়েছে সুরা ফালাক ওর এখানে বলা হয়েছে যে বল আমি আশ্রয় প্রার্থনা করছি এই ভরে স্টার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি অনিষ্ট হতে আশ্রয়ের জন্য এ হাদিসটা আছে সাহেব বুখারিতে খন্ন নম্বর নয় বুক আফ কদর আদিস নাম্বার ছয় আমাদের নবী বলেছেন যে তোমরা আশ্রয় নাও আল্লাহ সবানার কাছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে খারাপ এবং অশুভ কাজের হাত থেকে এবং শত্রুর আনন্দ উল্লাস থেকে বাঁচতে তাহলে কদর বদলানোর কথা আল্লা সবান কাছে প্রার্থনায় বলতে পারেন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যে ধরেন একজন ছাত্র কোন একটা পরীক্ষা দিল আর পরীক্ষাটা ভালো হলো না সে জানে সে ফেল করতে পারে সে বাসায় এসে আল্লাহ সবান তালার কাছে দোয়া করল হে আল্লাহ সবান আমাকে পাশ করিয়ে দাও আর আল্লাহ সাবান তার দোয়া কবুল করলেন এখন তার কদরে এটা লেখা আছে যে এই ছাত্রটা পরীক্ষায় ফেল করতে পারে সে বাসায় এসে আল্লাহ তালার কাছে দোয়া করল। আল্লাহ তালা এটা জানেন যে কেউ তার কাছে প্রার্থনা করবে কি করবে না আর আল্লাহ এটাও জানেন যে দোয়া কবুল করবেন কি না তাহলে অরিজিনাল কদরে লেখা আছে সে পরীক্ষায় ফেল করবে আল্লাহ এটাও আগে থেকে জানেন ছেলেটা বাসায় এসে আল্লাহর কাছে দোয়া করবে পাশের জন্য যাতে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আল্লাহ এটাও জানেন তিনি তার দোয়া কবুল করবেন ছেলেটা পরীক্ষা পাস করবে তাহলে এখানে কদর ঠিক আছে সে পাস করেছে কিন্তু আগের কদর যেখানে লেখা আছে সে ফেল করবে যখন দোয়া করলো तक आगे कदरता बदले गल तब्ला गायबा दोआा करा सब समय दुआ करब आल्ला से क्षमा प्रार्थना करब ए चाहबले कदर लेखा दोआा कर आल्ला दो कबुल करो यो खूब भलोता हम बला जाए सवार आशा आय भाई बोन देखा एक पर इशाल अल्साम মহিলা ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদু হওয়া হজ। মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে টায় বাংলাদেশে ও সন্ধ্যা টায় ভারতে জীবন সেই সময় যাবে এই জীবন তারপরে মৃত্যু তারপরে আসে আমাদের তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে যেসব কাজ আমরা করি তার হিসাব একদিন দিতেই হবে এই দুনিয়া ছেড়ে আল্লাহ হাজির হতে হবে যেতে হবে प्रिय मुसलिम एवं अमुसलिम भाई बनरा असलुम युष्ठने आबा स्वागत रमजान अ डेट उ जकसुफ चेम्बार्स আর আজকে আমাদের আলোচনার টপিকুল কদর কদরে বিশ্বাস করা কথা যদি বলতে হয় এটা হচ্ছে ইমানের স্তম্ভগুলোর একটা কদরে বিশ্বাস করব। আর এখানে চারটা পয়েন্ট আছে যেটা কদরে বিশ্বাস করার সময় আমরা মেনে চলব এক নাম্বার আল্লাহ তালা সব কিছু জানেন আল্লাহ তালা সবকিছু সম্পর্কে জানেন অতীত বর্তমান আর ভবিষ্যৎ সাধারণ বিষয় আর খুঁটিনাটি সবকিছুই তিনি জানেন অসীম থেকে অসীমের সবকিছুই তার জানা তাহলে আল্লাহ একমাত্র যিনি সব কিছু জানেন তাঁর চেল এলমে গায়ব দুই নম্বর পয়েন্ট আল্লাহ সামানা এগুলো রেখেছেন লিখে লৌহ মেহফুজে একটা সংরক্ষিত ফলকে আর এই দুটো পয়েন্ট কদর নিয়ে এটা আছে সুরা হাজে অধ্যায় নাম্বার তুমি কি জানো না আল্লাহ আকাশ ও পৃথিবীতে যা আছে জানেন আছে একটা কিতাবে আর তার নিকট এটা সহজ তাহলে এক নম্বর আল্লাহ সবকিছু জানেন দুই নম্বর এটা রেকর্ড করা আছে সুরা হাজে অধ্যায় নম্বর বাইশ আয় নম্বর সত্তর সেই মুসলিমের একটা হাদিস খন্ড নম্বর চার বুক অফ কদার হাদিস নাম্বার ৬৪১৬ যে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ পৃথিবী ও আকাশমন্ডলী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে বিশ্বজগৎ সৃষ্টি নির্দেশ দিয়েছেন এছাড়াও একটা হাদিস আছে সুন্নান আবু দাউদে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার ছয়শ তিরাশি যে আল্লাহ সালা প্রথমে সৃষ্টি করলেন একটা কলম আর সেটাকে বললেন লেখ কলম উত্তর দিল হে প্রভু আমি কি লিখবো তখন আল্লাহ সব তালা লিখলেন এই কদর মহাবিশ্বের সবকিছুর একেবারে শেষ সময় পর্যন্ত শেষ বিচারের দিন শুরু হওয়ার আগে পর্যন্ত এ হলো প্রথম দুটো পয়েন্ট কদর পয়েন্ট নাম্বার তিন হচ্ছে যে যা কিছু ঘটে আল্লাহ সাবাহতালার ইচ্ছাতেই সেটা হয় সব কিছু আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাক কাসাস অধ্যায় নম্বর আটাশ আয়াত নম্বর আটষট্টি আল্লাহ সবান যা ইচ্ছা করেন सुरा इब्राहिम नम्बर चौदह करें बुजते आल्ला जाते जान बोलते सुराइमरानम्बर तीन आय नम्बर छय যে আল্লাহ সব তালা মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি দেন পবিত্র গুরু সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত যে আল্লাহ যদি চাইতেন তাহলে তাদেরকে ক্ষমতা দিতেন তারা তোমাদের সাথে যুদ্ধ করত এরপর হচ্ছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো বারো আল্লাহ সাবান তালা বলেছেন যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এটা করতো না কদরের ব্যাপারে চার নম্বর পয়েন্ট হলো যা কিছু ঘটবে তার সবকিছু আল্লা তাল সৃষ্টি যা কিছু ঘটবে তার সবকিছু সৃষ্টি আল্লাহ তালার। আর আল্লাহ পবিত্র বলেছেন জুমার যে আল্লাহ হলেন সবকিছুর স্রষ্টা আর তিনি হলেন সব কিছুর অভিভাবক সবকিছুর কর্মবিধায়ক এছাড়াও আল্লাহ কোরনে বলেছেন সুরাফুর কান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর দুই যে আল্লাহ তা আলা আকাশমন্ডলীয় পৃথিবীর সৃষ্টি করেছেন যথাযথ অনুপাতে এরপর পবিত্র করেনের সুরাস নম্বর আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের আর তোমরা যা কিছু তৈরি করবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব তালা এবং এই মহাবিশ্বের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন তার মানে কিন্তু এই যে মানুষের স্বাধীন ইচ্ছায় তিনি বাধা দেন আমাদের স্বাধীন ইচ্ছা আছে করোনের অনেক জায়গায় আসলে হাদিসা এই প্রসঙ্গে বলছে যে আমাদের স্বাধীন ইচ্ছা আছে সরিয়া কথা বলছে আর আমরাও জানি দৈনন্দিন জীবনে আমরা স্বাধীন ইচ্ছা প্রয়োগ করি এছাড়া আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা বাকার অধ্যায় দুই এক নম্বর দুইশো এখানে স্ত্রী সহবাসের কথা বলছে যে তোমরা তোমাদের শস্য গমন করতে পারবে যেভাবে ইচ্ছা তার মানে স্বাধীন ইচ্ছা এরপর আরো আছে সুরা তাকাবোন অধ্যায় নম্বর চৌষট্টি এক নম্বর ষোলো যে তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো তার কথা শোনো এবং মেনে চলো এছাড়া আরও আছে সুরা বাকায় দুই নম্বর দুশো ছিয়াশি যে আল্লাহ সালা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না ভালো যা কিছু উপার্জন করে সে প্রতিফল তার আর মন্দ যা করে সে প্রতিফল তার জন্য এটার ভিত্তিতে বলা যায় প্রত্যেক মানুষের স্বাধীন ইচ্ছা আছে আর আমাদের দৈনন্দিন জীবনেও এটা দেখি যেমন ধরেন আল্লাহ সবানওয়ালা কিছু জিনিস আগেই ঠিক করে রেখেছেন তিনি আগেই ঠিক করে রেখেছেন মৃত্যুর ব্যাপারটার আর জন্মের ব্যাপারটা এগুলোও আমাদের সব জায়গায় আল্লাহ স্বাধীন ইচ্ছা দিয়েছেন আমি চাইলে হাত তুপরে তুলতে পারি অথবা হাত নামাতে পারি আমি চাইলে হাঁটাচলা করতে পারি অথবা বসতে পারি এটা আমার ইচ্ছা তবে কিছু জিনিস যেমন ধরেন আমাদের হার্টবিট এটা চলে আল্লাহ সাবানুতালার ইচ্ছায়। আমি যদি চাই হার্টবিট বন্ধ করব। সেটা আমি পারব না আর শীত লাগলে আমরা ঠান্ডায় কাঁপি আমি চাইলে কাপনি বন্ধ করতে পারব না এটা আল্লাহ সুবাহতালার ইচ্ছা তাহলে আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন সেজন্য মানুষ যদি কোনো খারাপ কাজ করে কোনো পাপ করে এজন্য সে দায়ী নিজে আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নির্দেশ দিয়েছেন কোনটা ভালো আর কোনটা খারাপ জাজাকাল আল্লাহ খের ডক্টর জাকির পরের প্রশ্ন এটা কি কি পবিত্র কোরআনের অসঙ্গতি হিসেবে উল্লেখ করা যায় যে কোরআনের অনেক আয়াতি এরকম বলা হয়েছে যে সব কিছু ঘটে আল্লাহ সুবাহনতাল্লাহর ইচ্ছায় আবার কোরআনে আরেকটা উল্লেখ করা হয়েছে যে ভালো সবকিছু আল্লাহর তরফ থেকে আর খারাপ বা মন্দ কিছু আমাদের নিজেদের কারণে কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ সব তালার ইচ্ছা আগের প্রশ্নের উত্তর এটা বলেছি আবার পবিত্র কোরআন আছে সুরেনিসা অধ্যায় নাম্বার চার আয়াত উনআশি যা কিছু ঘটে তা আল্লাহ সব তাল্লার ইচ্ছাই যা অকল্যাণকর সেগুলো সব মানুষের কারণে হঠাৎ করে দেখলে মনে হবে এটাতে বোধহয় অসঙ্গতি তবে যদি একটু ভালো করে দেখেন এখানে কোনো অসঙ্গতি নেই যেমন ধরেন ইলেকট্রিসিটি আসে হেড পাওয়ার স্টেশন থেকে আসছে পাওয়ার আসছে হেড স্টেশন থেকে এটা দিয়ে চালাতে পারেন বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের যন্ত্রপাতি বিভিন্ন মেশিনারি কিন্তু আপনি যদি আঙ্গুল দেন কোনো একটা তারে তাহলে শখ খাবেন পাওয়ার আসছে হেড স্টেশন থেকে হেড ইলেকট্রিক স্টেশন কিন্তু যদি সেখানে আঙ্গুল দেন যে কাজটা আসলে আপনার মোটাও করা উচিত না তাহলে শখ খাবেন ভালোটা আসছে পাওয়ার স্টেশন থেকে কিন্তু যদি পাওয়ার বিচ্ছিন্ন করা হয় সেই হেডকোয়ার্টার থেকে তাহলে আপনি শখ খাবেন না শখ খেলে বলতে পারবেন না যে হেড স্টেশন থেকে পাওয়ার আসছে এজন্য তারাই দায়ী আপনি নিজেই তো সেই বিদ্যুতের তারে হাত দিয়েছিলেন দোষটা আপনার তবে পাওয়ার আসছে হেড ইলেকট্রিক স্টেশন থেকে আমি আরেকটা সহজ উদাহরণ দিই যে বাবা পরিবারের প্রধান উপার্জন করেন পরিবার জন্য খরচ করেন তাহলে সেই বাবা सबधरण खरचर दायी और एक ही हाथ खरच दिन एरच जुआ खेल एलकोहल पान करलो दार जुआ खेला और अलकोहल पान कर दायी हम ऐलेटा क्योंकि टाक आसार घटना घटे तरह बाई के ऐसे एक ही भाव सबकि इच्छाते हैं तब ভালো কিছু ঘটলে সেটা আল্লাহ কাছ থেকে খারাপ কিছু আমাদের নিজেদের কারণে আশা করি এই উদাহরণে আপনারা এটা বুঝতে পারবেন যে এই আয়াত দুটোতে কি বলা হয়েছে এটা অসঙ্গতি নয় বরং এখানে পরিষ্কার করা হয়েছে আচ্ছা ধন্যবাদ ডক্টর জাকির আপনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন আর আমাদের দর্শকরাও এটা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ডক্টর জাকির আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে একজন মুসলিমের জীবনে কোনো বিপর্যয় আসলে সে তখন কিভাবে তার সামনে দাঁড়াবে তার নিয়তিতে লেখা এই বিপর্যয়কে সে কিভাবে মোকাবেলা করবে এ ব্যাপারে আগেও বলেছি যখন একজন মানুষের জীবনে কোনো বিপর্যয় এসে হাজির হয় সেটা হয় একটা পরীক্ষা নয়তো একটা শাস্তি যদি এটা হয় শাস্তি একথা আছে সুরাহুদ অধ্যায় এগারো এক বিরাশি আল্লাহ সামানা দুই জনপথকে উল্টে দিয়েছিলেন কম এলুত এবং তাদের উপর ক্রমাগত প্রস্তর কঙ্কর বর্ষণ করেছিলেন তার মানে এটা ছিল শাস্তি যদি শাস্তি হয়ে থাকে তাহলে সেই লোক আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তবা করবে সেই খারাপ কাজ করা তখনই বন্ধ করবে আপ থেকে বিরত থাকবে প্রতিজ্ঞা করবে যে আর কখনও করবে না যদি ক্ষতিটা পূরণ করা যায় তাহলে সে চেষ্টা করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে যদি এটা হয় একটা পরীক্ষা আল্লাহ আল্লাহকরণে বলেছেন সুরাব বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ১৫৫ পঞ্চান্ন যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় এবং ক্ষুধা দিয়ে এবং ধন সম্পদ জীবন আর ফল ও ফসলের ক্ষয় ক্ষতি দিয়ে এবং শুভ সংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল ও অধ্যবসায়ী এরপর পবিত্রকরণে আছে সুরাব আকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো যে বিপদে পড়লে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহিরা জিওন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব। এখানে তাদের কথা বলা হয়েছে যারা বিশ্বাসী যদি রকম বিপর্যয়ে আসে যদি সে ভুল করে অথবা যদি সে কোনো পাপ কাজ করে তাহলে তবা করবে আর ক্ষমা প্রার্থনা করবে যদি পরীক্ষা হয় তাহলে সে ধৈর্য ধরে থাকবে আর সে তখন সবুর করবে আর বলবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাহিরা জেউন যেমন ধরেন একজন লোক হয়তো মারা গেল অথবা সে অসুস্থ হয়ে পড়ল তখন আমরা বলবো যেটা কোরআনে আছে ইন্না লিল্লাহি ও ইন্না জীবন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব। আর পবিত্র করণে সুরাত অবা অধ্যম্ব নয় আয় নাম্বার একান্ন আল্লাহ যা নির্দিষ্ট করেছেন সেটা ব্যতীত আমাদের আর অন্য কিছু হবে না আল্লাহ আমাদের রক্ষাকারী আর মুমিনদের বলো তারা যেন আল্লা সবান তাল্লার উপর নির্ভর করে এরপর আরও হচ্ছে সুরাত তাগাবুন পদ্মা নম্বর চৌষট্টি আয়াত নম্বর এগারো আল্লাহ তালার অনুমতি ব্যতীত কোন বিপদী কখনোই আমাদের উপর আপত্তিত হয় না এবং কেউ আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ তার অন্তর্কে সুপথে পরিচালিত করেন এরপর কোরআনে আছে সুরাজুমার পদ্মা নম্বর উনচল্লিশ আয়াত নম্বর দশ যে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী হয় তাদের জন্য রয়েছে অপরিমিত পুরস্কার এরপর পৈত্র কোরআনে সুরাবাকারা পদ্মা নম্বর দুই আয়াত নম্বর একশো হে মুমিন সাহায্য প্রার্থনা করো ধৈর্য অধ্যবসায় ও নামাজের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ আছেন তাদের সাথে যারা ধৈর্যশীল ও অধ্যাবসায়ী তাহলে আমরা হব ধৈর্যশীল ও অধ্যাবসায়ী আরেকটা হাদিস এটা আছে সোহেব মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নম্বর সাত হাজার একশো আটত্রিশ নবী মোহাম্মদ বলেছেন বিশ্বাসীদের কাজগুলো বেশ অদ্ভুত যদি তার জীবনে কিছু ভালো ঘটে সে আল্লাহ তালাকে ধন্যবাদ জানায় আর যদি সে বিপদে পড়ে তখন ধৈর্যশীল অধ্যবসায়ী হয় তার জন্য পরকালে ভালো জিনিস অপেক্ষা করছে তাহলে যদি রকম বিপর্যয় আসে যদি তার ভুল থাকে সে সুধরে নেবে তা হলে ধৈর্যের সাথে অধ্যবসায়ী হবে কারণ আল্লাহ বলেছেন তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ সে বানো তাহালার ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী জাজাকাল্লাহ আবারও ধন্যবাদ ডক্টর জাকির তাহলে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমি নিজে আজকে অনেক উপকৃত হয়েছি আর আমি আশা করছি যে আমাদের দর্শক ভাই বোনেরাও যথেষ্ট উপকৃত হয়েছে আর আমি দোয়া করছি আপনি আমি আর দর্শকরা আমরা সবাই আজকে আপনার উত্তরগুলো শুনে উপকৃত হয়েছি জাজাকাল্লা খায়ের ভাই ও বোনেরা আশা করি আজকের অনুষ্ঠানটা দেখে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সাথে আবার দেখা হবে এই অনুষ্ঠানে আগামী কাল আর সেদিন আমাদের আলোচনার টপিক হবে ইতিকাফ আসসালামু আলাইকুম ওরকি না يَدْفُقُ يَوْمُنَا صَبْرٌ وَرِذْقٌ بِدُمُوعِ الْبَائِسِينَ قد قَدْ أَلَفَ بِالصِّيَامِ وَأَطَلَّ مُسْعِدًا لَنْ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 जगत दान अर्थ पर आई अलचल शून्य টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি The stars of future, the dyes of future. Today, I'll be talking about Dawatul Islam, an invitation toward Islam. Watch Faisal Kokan, Ismail Khan, Zayed Sheikh, Suweba Subhariwala, Amreen Sheikh, Zainab Paruqi, Fatima Munshi, and Farid Naik. I welcome all of you with Islamic greetings. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to the world of future generation. Dekhun, Bhavishodh Prajanmo, Pratishombar, Bikel, Pashtay, Pappuno, Shamprachar, Shakal, Pashtay, Bangladesh, Peace TV, Banglai.